সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত পিস টিভি দর্শক শ্রোতা বৃন্দ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের উপর মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম আল্লা সুবাহান ওয়া তালা বিশ্ব মানবের হদায়তের জন্য এই কোরআনকে নাজিল করেছেন সমগ্র বিশ্বের হাজারো হাজারো এই লাখ লাখো মানুষের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে নাজিলও করা হয়েছে আরবি ভাষায় অথচ পৃথিবীব্যাপী রয়েছে অসংখ্য ভাষাভাষী মানব সন্তান এই কোরআনকে বোঝার জন্য সেজন্য আল্লাহ রবুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে প্রেরণ করেছেন আরবি ভাষাভাষীদের মাঝে কিন্তু এই কোরআনকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এই কোরআনের ব্যাখ্যা আলোচনা এবং এর বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য অনুমতি দেয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের উপরে তফসির বিষয়ক যে গ্রন্থগুলো রচিত হয়েছে বিশেষ করে আরবি ভাষায় এই গ্রন্থগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমাদের টেলিভিশনে যারা তসিপ এনেছেন প্রথমেই আমি আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শেখ আমানুল্লাহ মাদানি আর সঙ্গে আছেন জানাব শেখ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ এবং আমার সাথে সর্বশেষ আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের প্রফেসর ডক্টর অধ্যাপক লুকমান হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যে আলকোরআন আল্লাহ সুবাহানুমাতা আরবি ভাষায় নাজিল করেছেন আরবি ভাষার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ভাষার দিক থেকে এটি হচ্ছে সর্বপ্রাচীন এবং এই ভাষার গতিশীলতা সর্ববিশ্বময় স্বীকৃত পৃথিবীর যতগুলো ভাষা আছে তার ভিতরে আরবী ভাষা ভাষা শব্দ বর্ণ এবং তার তাৎপর্য দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আল্লা সুবাহনুমাতার যে কথা যে বাণী এবং তার যে আবেদন মানব জাতির প্রতি সেটি সম্ভবত একমাত্র ধারণ করার সর্বময় যোগ্যতা আরবি ভাষার এই আরবি ভাষার উপরেই মহাগ্রন্থ আল কোরআন আল্লা সুবাহান ওয়াত লহ মাহফুজ থেকে নাজিল করেছেন আর আল কোরআন যখন এই আরবি ভাষায় বিশ্ববাসীর কাছে চলে এসেছে সমগ্র বিশ্ববাসী তখন এই আল কোরআনেরানের জ্ঞান এবং তার শিক্ষাকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে উঠেছে আর আল্লা সুবাহান ওয়াত আলম এই কোরআনকে নাজিল করে সমগ্র বিশ্ব মানবের জন্য ঘোষণা দিয়েছেন হুদালিন্নাস নাস ইনাতি মিন আল হুদা ওয়াল ফুরখান অনুরূপ হবে আল্লা সুবাহানু তালা এর করেছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায় তো আমি সর্বপ্রথমে আল্লা সুবাহানু তালা এই কোরআনকে আরবি ভাষায় কেন নাজিল করলেন এবং এর এই নাজিল করার পিছনে কি গুরুত্ব থাকতে পারে আমি শেখ আমানুল্লাহ মাদানির কাছ থেকে এই বিষয়টির উপরে আমি আলোচনা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাপাক মহাগ্রন্থ আল কোরআনুল কারিম আরবি ভাষায় নাজিল করেছেন আল্লাপাকুম আরবি দুনিয়াতে যত নবী এবং রাসুলকে পাঠানো হয়েছে প্রত্যেকে আঞ্চলিক ভাষা দিয়ে পাঠানো হয়েছে যাতে তাদের সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হন তা আরবি ভাষা তদানীতন কালের ইন্টারন্যাশনাল ভাষা বা আন্তর্জাতিক ভাষা ভাষার সর্বোচ্চ শিখরে এই আরবি ভাষা পৌঁছেছিল এবং আরবি ভাষার এতই সমৃদ্ধি যে আমরা জানতে পারি যে একটা উঠ শব্দকে কেন্দ্র করে প্রায় সাতশো আরবি প্রতি রয়েছে এবং আরবি ভাষা এমন সমৃদ্ধশালী যে তদানীতন কালে আরবের কবিরা লাইন ধরে দাঁড়িয়ে যেত একজন কবির কবিতা শেষ হবে যেই অক্ষর দিয়ে আরেকজন কবি শেষ অক্ষর দিয়ে তার কবিতা শুরু করবেন এই যে একটা বিষয় এবং কবিতার প্রতিযোগিতা ভাষার উৎকর্ষ সাধন সেই যে জামানায় চালু হয়েছিল আরবি একটি সমৃদ্ধ ভাষা আল্লাপাক অন্যান্য আসমানি গ্রন্থ অন্যান্য ভাষায় নাজিল করলেও মহাগ্রন্থা যে আরবি ভাষার ধারণ ক্ষমতা এত ব্যাপক যে আল্লাহ আল্লা সুবাহান বাণীকে একমাত্র উপযুক্ত ভাষা হিসেবে। নির্বাচন করা হয়েছে কোরআন কেন আরবি ভাষায় না জেল হলো এবং এতে সহজতা কি কোরআন আসমানিক গ্রন্থ এছাড়া আরো কয়েকটি আসমানিক গ্রন্থ রয়েছে তাদের দেখা যাচ্ছে যে প্রত্যেক যেই নবীর কাছে যে গ্রন্থ পাঠিয়েছেন তিনি এবং তার অধীনস্থ জনগণ যেই ভাষা বুঝে তাদের জন্য যেটা সহজ সেই ভাষাতেই আল্লাহতালা সেই গ্রন্থ অবতীর্ণ করেছেন কেননা সেটা জানতে হবে বুঝতে হবে মানতে হবে তো আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলি ইসাল্লাম আরবি ভাষার মানুষ আর তার উপরেই করন নাজিল হয়েছে তার অধীনস্থ জনগণ যারা আশেপাশে ছিল প্রায় আরবি ভাষারই লোক ছিলেন আর বাহির থেকে এসেছে কোরআন মাজিদ তো আর কোনো এক দেশের জন্য কোনো এক জাতির জন্য নয় সারা পৃথিবীর জন্য কিন্তু তখন কোরআন মাজিদ বুঝার জন্য আরবি ভাষাতেই প্রয়োজন ছিল কেননা যার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তিনি হচ্ছেন তিনি ছিলেন আরবি ভাষার মানুষ যেই ভাষাতে মানুষের জন্য সহজ হবে আল্লাহ আল্লাহতালা সেটাই করেছেন অত ধন্যবাদ আপনাকে আমরা প্রফেসর ডক্টর লোকমানের কাছ থেকে জানতে চাইব যে আল্লাহ যে কোরআন আরবি ভাষায় নাজিল করলেন এত মানুষের কোরআন বোঝার জন্য কতটা সুবিধা হলো একটু আপনাদেরকে আপনি আপনার মতামত ব্যক্ত করবেন আমরা এ কথা অকপটে স্বীকার করব যে তখনকার সময়ে শুধু নয় এখনো পর্যন্ত আরবি ভাষাটা একটা ইন্টারন্যাশনাল ভাষার অন্তর্ভুক্ত এবং প্রধান ভাষা বলা যেতে পারে এবং বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই ভাষাটা ব্যবহার করে থাকে এর সবচেয়ে বড় কারণ হলো যে মুসলমানরা প্রতিদিন পাঁচক্ত নামাজ পড়ে এই কোরআন শরীফটা সে নামাজে আবৃত্তি করার জন্য আমি একটা যুক্ত করতে পারি আপনি বলছেন যে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ আর ভিতরের কথা বলে আসলে কিন্তু এটা পৃথিবীর যত মুসলিম আছে তারা সকলেই তাদের নামাজে बड़ो जेटा भाषा बुजते कुरान बुजते हैं कुरान प्रथम एक पढ़ो मैं तुम स्टाडी करो बुझो কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা সেটা হলো যে বেশিরভাগ এই সময়ের আম মুসলমানরা বা অধিকাংশ মুসলমানরা মনে করে যে কোরআন শরীফটা আসলে এটা আরবি ভাষা এবং এটা আল্লাহ কর্তৃক প্রেরিত একটা ভাষা এই ভাষাটা বোঝা সাধারণ মানুষের জন্য তো বটেই বড় বড় আলেমরা পর্যন্ত এটা অথবা বড় বড় পর্যন্ত এটা তার হাকিকাত অথবা তার গুরু রহস্য উদ্ধারণ করাটা কঠিন হয়ে পড়বে যেখানে আল্লাহ নিজে বলছেন তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবা সেই বিষয়টা তরক করে আমি কোরআন প্রেরণ করেছি নাজিল করেছি তোমাদের মধ্যে কেউ আছে যে এটা উপলব্ধি করার চেষ্টা করবে এ বারবার ডাক দিয়ে এই বিষয়টাই স্মরণ করে দেওয়া হয়েছে এই যে পড়া এবং পড়া থেকে কোরআন এটার ভিতরে একটা চমৎকার আমরা দেখছি যে বিশ্ববাসীর জন্য আল্লাহ সহ কাছ থেকে যে একটা মেসেজ নির্দেশনা এসেছে দেখুন যে প্রথমে কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেন নাই রোজা ফরজ করেন নাই জাকাত ফরজ করে যেটি প্রথম আল্লাহ নাজিল করেছেন সেটি হচ্ছে এই বিষয়ে আল্লাহা কেন একরা শব্দ দিয়ে প্রথম আয়াত নাজিল করলেন আসলে ইসলাম এমন একটা ধর্ম যে যেমনভাবে পড়া দিয়ে শুরু তেমনভাবে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে আরম্ভ এমন কোনো বিদ্যা দুনিয়াতে নেই যে বিদ্যা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাসি তো আলানি আমি আমার আত্মার উপরে ভয় পাচ্ছি আমার যে কি হয় মানে ভয় পেয়ে গেছি ঘটনা ঘটলে এটা স্বাভাবিক ভাবে তো খাদিজার বললেন কিছু আমার গতি অনুযায়ী এবাদত করছিলাম হঠাৎ একটা শব্দ করে আমার পাশে আসলো একটা শব্দ করে এসে বলল যে ইকরা পড়ো তাই আমি বললাম মা আমি পড়তে জানি না এইরকম কয়েকবার হলো তো তৃতীয়বারে চেপে ধরে বললেন যে ইকরা বিস্মের রহবে কল্যাদি খালাক খালাকাল আল ইনসান আলাক আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে আমরা সম্মানিত দর্শক মণ্ডলীকে এটা স্পষ্ট বলতে পারি যে দেখুন এখানে পড়ুন এই পড়ুন ইকরা শব্দ দিয়ে শুরু আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রতিপালকের নামে পড়ুন এটা একটা ব্যতিক্রম ধরনের শিক্ষা যা অন্য কোন শিক্ষার সাথে মিল খায় না তো ইকরা শব্দটা কারা হামজা এই শব্দ থেকে নির্গত হয়েছে মাকরুন অর্থাৎ পঠিত কোরআন মজিদ কোরআন এই কারা শব্দ থেকেই নির্গত হয়েছে আমরা অনেকে মনে করি অবশ্য আমরা কেউ মনে করি যে শব্দটা কারনুন থেকে নির্গত হয়েছে একটা সুর আর একটা সুরান আরম্ভ হয়েছে আর এটাই হচ্ছে প্রথম আয়াত আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারছি ধন্যবাদ আপনাদের স্বল্প সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাতে আমাদের সঙ্গে থাকবেন কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো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 धारावाहिक दास कल रगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश डायलग डायलग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 বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে সংখ্যা একশো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 Watch little wonders at their best. Bishoy Shishwurah, Parabarthi Anushthaan, Peace TV, Bangalai. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dershok apna dirke dhanaba, damadeh shangya dhakaar junyo. Amarajya Bishoyti ne alo chona je al-Quran, ebon arubi bahasa Allah <laughs> pakkya no Qur'an ke nazil kolen. আমরা চেপে ধরে বললেন আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ডু হতে আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে এটা স্পষ্ট বলতে পারি যে দেখুন এখানে পড়ুন এই পরুন, ইকরা শব্দ দিয়ে শুরু আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রতিপালকের নামে পড়ুন এটা একটা ব্যতিক্রম ধরনের শিক্ষায় যা অন্য কোনো শিক্ষার সাথে মিল খায় না তো ইকরা শব্দটা কারা কাপ রা হামজা এই শব্দ থেকে নির্গত হয়েছে অর্থাৎ পঠিত থেকেই নির্গত হয়েছে যেহেতু কোরআন মাজিদের একটা সুর আর একটা সুরের সাথে আর একটা সম্বন্ধয সম্বন্ধযুক্ত হয়ে আছে তা আমরা কোরআন মাজিদ কারা শব্দ থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে পড়া সকাল বিকাল অনেকেই বিশেষ করে প্রতিটি অক্ষরে অক্ষরে দশটি করে পাওয়া যাবে আল্লাহ রসুলের এরকম হাদিস আছে কিন্তু কোরআন যে অধ্যয়ন করা কোরআন যে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনের উপরে যে ব্যাপকতর গবেষণা আলোচনা হওয়ার অবকাশ আছে তখন কি আসে আমাদের দেশে কে এটা ভ্রান্ত ভাবে যেতে পারে গত ভেদে আমরা পড়বো এক্ষেত্রে আমরা বলতে পারি যে পড়লেও সব হবে কিন্তু সেটাকে তাদাব্বুর ও তাফাকুর করলে যেহেতু আল্লাহ তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা ভাবনা করে না তাহলে কোরআনের তো অর্থ বুঝতে হবে এবং সাহাবাহ ক্লিয়ার বলে দিয়েছেন আমরা দশটি করে আয়াতাম সাহাবাদেরকে তারা নিজেরা আরবী ভাষাভাষী ছিলেন কিন্তু তারপরে শিখিয়ে দিতেন আল কোরআন এখানে যেটা আব্দুল ক্লিয়ার করতে চেয়েছেন এবং অনেকটা আমরা ক্লিয়ার হয়ে গেছি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 দই দিতে পারে কিন্তু এখন ওই দেশে এটা বোঝানোর জন্য হালিফ ব্যবহার করা তো ঠিক এইভাবে এই কোরআন শরীফের এই যে শব্দটা আমরা আমাদের দেশে পড়া অর্থ নিয়ে নিচ্ছি পড়া অর্থটা পাঠ্য কিতাব এটা মসলমানের জন্য শুধু নয় সমগ্র বিশ্ব মানবের জন্য দুইবার কোরআন মজিদ কে রসুল পড়েছে আমরা যেটা এতটুকু আলোচনা যেটা আমাদের কাছে স্পষ্ট হলো যে কোরআন আমাদের পাঠ্য আবশ্যকীয় একটু সংযোগ করতে যাচ্ছি যেটা সেটা হলো যে রসুল বলছেন আলিফলাম আমি একটি অক্ষর বলছি না বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর রসুলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আলিফলাম মিম ও যদি কেউ পড়ে তাহলে সে পাবে অথচ আলিপুল আমাদের জানার পাঠ করলে বেশি সোয়াব পাবো এবং দরকার সেটা কিন্তু সোয়াব পাওয়া যাবে আশা করি কথা মূলত এটাই যেটা আপনি পরে বলছিলেন কিন্তু আল্লাহ তালা এই কোরআন মাজিদের বহু জায়গাতেই বলছেন যে এটা আমি মানুষের উপদেশের জন্য অবতীর্ণ করেছি এখানে আমি আল্লাহ এক বলেছেন কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ আল্লামা শব্দ ব্যবহার করেছেন আল্লামাল আল্লা শিক্ষা যে আমি অবতীর্ণ করেছি বিস্তারিত মানুষের জীবিকা নির্বাহ পূর্ণ হবে কোরআনের ভিত্তিতে অবশ্যই কোরআনের মৌলিক লক্ষ্য উদ্দেশ্যে হচ্ছে জানা ও ধন্যবাদ জানা ও বুঝা অবশ্যই আল্লাহ আমি লোকমান সাহেবকে বলবো যে আমি মারা গেলে আপনি আমার জানাজা আসিয়েন এটা নয় আমি মারা গেলে উনি আমার জানাজায় আসবেন এটা অধিকার কিন্তু আল্লাহর বলছেন যে আল্লাহ আরো দয়া করেছেন যে আসলে মাটি দিলে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 একটু ওই পড়ায় শিখে নিয়েছে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুহানি বলব যে এই বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল যে ঘটনাটি সেটা কিন্তু আল কোরআনকে নাজিল করা এবং এই কোরআনই পৃথিবীতে এসে সমস্ত অন্ধকারকে বিদরিত করে আজকের এই জ্ঞান বিজ্ঞানের যাবতীয় সভ্যতার বিকাশ কে ঘটিয়েছে এবং আমরা একসময় দেখেছি যে এই কোরআনকে ধারণ করে। আরবের আইয়ামে জাহেলিয়ার সেই অন্ধকার যুগের মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন এবং তারা উপলব্ধি করেছিলেন যে শুধু পড়া নয় বরং কোরআনকে উপলব্ধি করতে হবে কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং কোরআনের শিক্ষাকে দিয়ে সমাজকে গড়ে তুলতে হবে কোরআন এক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় বাস্তব কথা হলো তখনই একটা সমাজ হতে পারে তারা সত্যিকার অর্থে শিক্ষিত মার্জিত আদর্শ এবং নৈতিকতায় সমৃদ্ধ একটু জাতি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এটা আশা করব যে বিশ্ববাসী কোরআনকে উপলব্ধি করুক কোরআনের আলোয় আলোকিত হোক আপনারা আমার সঙ্গে আলোচনা অংশ গ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলীকেও ধন্যবাদ যে আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমরা কোরআন বিষয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ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 क्या इसलम दिए छलो आचरण जोर बोझार जन्म देखु चरित्र गठने इसलम आज रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टंगल কারণ কুসংস্কার গুলো এইভাবে চলে আসে আসলে সম্ভব না সর্ব ধরনের রীতি নীতি আমার দুই পায়ের নিচে بن یوسف محلیش الرحمن مدنی مفتی قاضی محمد ابراہیم اکرم الزمان بن عبد السلام شیخ शाहिदullah خان مدنی فاروق হোসেনের উপস্থিতনায় তো সুতরাং বলি আমাদের পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই জিনিসটি आप नियों होते पारे, शेल शफल सम्मेलानेर शाक्खी, देखे आमादेर बिड़ अल अनुस्थाम, जाल शाये उलमा, काल रात, शारे नोटाइब आप पुना सम्प्रचार, शकाल आठ टाइब पांगलादेशे, पीस्थी की पांगलाए, अतवाइग अल्लाही अब्त� তো সর্বশ্রেষ্ঠ বান